সোয়াই ইবনুর নুমান রাজউ দালান হতে বর্ণিত তিনি বলেন খাইবার যুদ্ধের বছর তিনি আল্লাহ রসুল সাল্লামের সাথে বের হলেন চলতে চলতে তারা যখন সাহবায় পৌঁছাইলেন একটি খাইবারের নিকটবর্তী অঞ্চল তখন তিনি আসরের সালাত আদায় করলেন অতপর খাবার আনতে বললেন কিন্তু ছাতু ব্যতীত আর কিছুই আনা হল না অতপর তিনি নির্দেশ দিলে তাতে পানি মেশানো হয় আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তা খেলেন এবং আমরাও খেলাম অতপর তিনি মাঘদীপের জন্য দাঁড়ালেন এবং কুলি করলেন এবং আমরাও কুলি করলাম পরে তিনি সালাত আদায় করলেন অজু করলেন না